নুহ এবং আদমের মধ্যে সময় ব্যবধান কত ছিল। আল ছিলাম বর্ণিত একটি হাদিসে বলেছেন কান আইনা আদম ওয়া আল ইসলাম। আদম এবং নুহের মাঝে ছিল ১০টি প্রজন্ম যাদের প্রত্যেকে ছিল মুসলিম কুল্লুহুম আল ইসলাম আরবি আল কারান শব্দটি দুইটি অর্থেই ব্যবহার করা যেতে পারে একটি অর্থ হচ্ছে শতাব্দী এবং অপর অর্থ হচ্ছে প্রজন্ম সুতরাং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 অপনুল জরুন্ন وَلَا কুমলত জরুন্ন অলসুয়াল তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করোনা এবং ত্যাগ করো না ওয় সুয়াগুস ইয় উক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 এভাবে যখন পৃথিবীতে শীর্ক বিস্তার লাভ করল আল্লাহ পৃথিবীর বুকে প্রথম নির্বাচন করলেন আলাহিসাম ছিলেন পৃথিবীর বুকে প্রথম রাসুল এবং আর সাফায়াতের যে হাদিসটি সেখানে আমরা জানি কিয়ামতের দিন সেই কঠিন অবস্থায় যখন মানুষ নু আলাহিসাল্লামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যেন তিনি আল্লাহ মহামার কাছে করেন তখন তারা যে সম্বোধনে তাকে সম্বোধন করবে সেটা হচ্ছে সবচাইতে মর্যাদাবান পাঁচজন রাসুল তাদের মধ্যে নুম একজন এবং বাকি চারজন হচ্ছেন ইব্রাহিম আলাইস্লাম মুসা ইসা এবং মোহাম্মদ এবং তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন রাসুল উল্লাহ মুহম্মদ সাল্লাম নুহ আলাইকে যখন আল্লাহ প্রেরণ করলেন কোন বার্তা কি মেসেজ দিয়ে আল্লাহ নুম দেখতে পাই কুরআনে বলছেন আর অবশ্যই আমি নুহকে প্রেরণ করেছিলাম তার কাউমের কাছে এই বার্তা দিয়ে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমাদের কাছে স্পষ্ট দেখতে পাচ্ছি নুহআলামের দাওয়ার যে বার্তা সেখানে আলো বর্ণনা করছেন মানুষকে সতর্ক করে দেওয়া সাবধান করে দেওয়া এটাও দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ শুধু পুরস্কারের কথা নয় শাস্তি সংবাদ জানানো দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা অনেক সময় শুধুমাত্র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 আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার কম হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর গন্দি করো তিনি ব্যতীত তোমাদের কোনো কোনুদ নেই তোমরা কি ভয় করছো না আফালা তাত্তা কোন এটি হচ্ছে সেই বার্তা যা প্রত্যেক নবী তাদের উম্মার কাছে প্রেরণ করেছিলেন আল্লাহ ছাড়া আর কারো উপাসনা না। আল্লাহ তবুদ ইহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দেগি করো তিনি এটি তোমাদের কোনো মাবুদ নেই সুতরাং নুহ আল ইসলামের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং সংক্ষিপ্ত তিনি যেই বার্তাটি তার সম্প্রদায়ের কাছে উপস্থাপন করেছেন সেখানে মূল বক্তব্য হচ্ছে তাওহিদ একত্ববাদ। এবং এটাই ছিল সমস্ত আম্বিয়াদের বার্তা এবং এই বার্তা প্রদানের সাথে সাথে তারা আরও একটি বিষয় তাদের কমকে আহ্বান করেছেন तुमरा अल्लाबाद करो तरह अवलम्बन करो एम के मान्य कर अल्लाहर इबादत कर तकुआ अवलम्बन कर रसुल के, के मान्य कर तीन नम्बरे नबी रसुल के मान्य कर कला हम क्यों बला हम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 নবুব আল্লাহ দাওয়াতের ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করেছেন কি কি মেথড তিনি ব্যবহার করেছেন কিভাবে তার দাওয়া কার্যক্রমকে বলল হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার কৌমকে দিনে এবং রাতে আহবান করছি অর্থাৎ তিনি দিনে এবং রাতে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 কুরআনের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি নু আলাই কতভাবে তার কৌমের কাছে দাওয়াতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি জাহর বা প্রকাশ্যে তাদেরকে ডেকেছেন আহ আলান্তুল আহম আমি তাদের সাথে কথা বলতাম জনসম্মুখে বা সমষ্টিগতভাবে আহ্বান করতাম প্রকাশ্যে এবং উপদেশ দিয়েছি ব্যক্তিগতভাবে তিনি রাতের বেলা দাওয়া করতেন দিনের বেলা দাওয়া করতেন সবার সামনে দাওয়া করতেন এবং আলাদাভাবে ব্যক্তিগত পর্যায়ে তিনি দাওয়া করতেন বিভিন্ন উপায় তিনি চেষ্টা করে দেখেছেন তার কংকে হকের দিকে শির থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে আসার জন্য যতগুলো উপায় সম্ভব সবগুলো উপায় নু আলাইসালাম ব্যবহার করেছেন সুতরাং আমাদেরকেও আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চাই দাবার কাজে আমাদের উচিত হবে সব ধরনের রিসোর্সকে ব্যবহার করা আলোচনায় তারা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার সবগুলোকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানো এটা হচ্ছে নু আলসালামের ঘটনার শিক্ষা যত কিছু আমরা সবকিছু দাওয়ার কাজ ব্যবহার করার চেষ্টা করব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 যত দাওয়াত দিচ্ছিলেন তার জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে আসছিল এবং তার সম্প্রদায়ের মধ্যে তার প্রতি শত্রুতা তৈরি হচ্ছিল এবং লোকজন তার কথায় মোটেই গুরুত্ব দিচ্ছিল না অনিহা, অবজ্ঞা তাচ্ছিল অধ্যত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকল মুহম্মদিন ইসাক রাহিমউল্লাহ তিনি বলেছেন নিহত কোনো নবী ব্যতীত অন্য কোন নবী তার কওমের নিকট থেকে নুহের মতো এতটা নির্যাতন ভোগ করেননি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 তাদের নিকট রাসুল প্রেরণ করার বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করবে তারা অস্বীকার করবে যে নুহাল্লাম বা কোন রাসুলকে আলহামতাল তাদের নিকট প্রেরণ করেননি চিন্তা করুন কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় এবং সেই সময়ে উম্মতি মোহাম্মদি নুহ আলাহিস্লামের পক্ষে সাক্ষ্য প্রদান করবে এবং আল্লাহ মহাম্মতাল্লাহ জিজ্ঞাসা করবেন যে কিভাবে আমরা তাদের কথা জানতে পারলাম তখন আমরা বলবো যে আমরা আল্লাহ মহাম্মার কুরআনে আল্লাহ কালামে তাদের ঘটনা জানতে পেরেছি এমনকি নুহ জাতি একটি প্রজন্ম অপর প্রজন্মের কাছে করে যেন তোমরা নুহের কথা শুনো না পিতা তার পুত্রকে নিয়ে করে নত তুমি যেন নুহের কথার প্রতি কোনো কর্ণপাত করোনা নিঃসন্দেহ খুবই কঠিন একটি পরিস্থিতি নুয়া আলাই তার জাতিকে তাওদ সম্পর্কে দাওয়াত দেওয়ার পর আরো দুইটি বিষয় সম্পর্কে তাদেরকে বলেছিলেন সেই বিষয়গুলো হচ্ছে তাদেরকে স্টেক ফার করা সম্পর্কে আলোসবা করার গুরুত্ব আহ্বান জানিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন উরআানে উল্লেখিত হয়েছে নু আলাইসাল্লাম তার কওকে বলেছেন তিনি ক্ষমাশীল এবং নুম আল্লাম তাদেরকে ইস্টেক উপকার সম্পর্কেও বর্ণনা করেছেন যেন তারা ইস্টেক করতে উৎসাহিত হয় এবং তার সম্প্রদায়কে ইস্টেক উপকারিতা সম্পর্কে বলেন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 ইসেকফার কারণে সেগুলো সম্পর্কে বাগান নদী পানি সেচ ব্যবস্থা বৃষ্টি ধন এই ঘটনাটি আমরা যদি আমাদের সময়ের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাব বর্তমানে মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে আল্লাহ মোহাম্মদ নুহের সম্প্রদায়কে জানিয়ে দিয়েছিলেন যদি তার ইস্তেকফার করে তাহলে আলোসুভা তাদেরকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করবেন ঠিক এই নিয়ামতার অভাবেই বিভিন্ন ইস্তেক্লা তার সম্প্রদায়কে তাদের চারপাশে আলোসুভার নিদর্শনগুলোর মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেন আলোসু এই সৃষ্টি এগুলো হচ্ছে আল্লাহর গুণাবুলির প্রতিফলন তিনি তার সম্প্রদায় তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোর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 অতপর তার কাউমের নেতৃত্ব স্থানীয়রা যারা কুফুরি করেছিল তারা বলল আমরা তো আপনাকে আমাদের মত একজন মানুষ ছাড়া আর কিছুই মনে করি না আর আমাদের মধ্যে যারা ইতর এবং স্থুল বুদ্ধি সম্পন্ন। বুদ্ধিসম্পন্ন রাই যাদের বোধশক্তি অপরিপক্ক তারা ব্যতীত কাউকে আপনার তনগত্য করতে দেখছি না এবং আমাদের উপর আপনাদের কোন প্রাধান্যও দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি এবং অন্যত্র সুরামুনে আল্লা তাদের এই অভিযোগ সম্পর্কে বলছেন কৌমি ফকাল কৌমাল সৌমি কৌমি মালুমুকু আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর বন্দী করো তিনি ব্যতীত তোমাদের কোন মাবুদ নেই তোমরা কি ভয় করো না তখন তার সম্প্রদায়ের কাফের প্রধানরা আলমালা তারা বলেছিল এ তো আমাদের মানুষ ছাড়া আর কিছু নয় সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ ইচ্ছা করলে ফেরে করতেন আমরা আমাদের মধ্যে এই ধরনের কথা শুনিনি এবং তারা আরো বলতে লাগলো বলছেন সে তো এমন একজন মানুষ মাত্র যাকে জিনে আসর করেছে কাজেই কিছুকাল তাকে সহ্য করে চল এভাবে নুহ আলসালামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অভিযোগ উপস্থাপন করে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 ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি তারা নুহ আলাহামের উপর যে অভিযোগটি নিয়ে এসেছিল তারা বলছিল আপনি মূলত আমাদের উপরে নেতৃত্ব করতে চান এবং এরপর তৃতীয় অভিযোগের প্রকার সেখানে তারা নুহ একজন রাসুদ হিসেবে সন্দেহ পোষণ করছিল এবং তারা বলছিল আপনি তো আমাদের মধ্যে একজন মানুষ ছাড়া আর কিছুই নয় আল্লাহ যদি চাইতেন তবে আমাদের নিকট ফেরেস্তাকেই পাঠাতেনহ আলাহিসাল্লাম তাদের এই অভিযোগগুলোর কিভাবে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 আবু সুফিয়ান তখন তারা হেরাকলের নিকট সেই কাফেলাটিকে নিয়ে আসলো হেরাকল তখন আবু সুফিয়ানকে বেশ কিছু প্রশ্ন করতে শুরু করেছিল সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল কারা মুহদকে অনুসরণ করছে সাল্লাম মুহম্মদের অনুসারী কারা আবু সুফিয়ান বলল তার অনুসারীরা হচ্ছে সমাজের দুর্বল শ্রেণী দরিদ্র দাস এবং যারা অসহায় হেরাকল এই উত্তর শুনে সে কি বলেছিল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 আবু বকর ছাড়া আর যাদের সামনেই ইসলামকে উপস্থাপন করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কিছুটা সময় ভাবনা চিন্তা করেছে কিন্তু আবু বকরকে যখনই ইসলাম উপস্থাপন করা হয়েছে সাথে সাথে সে তা গ্রহণ করেছে দ্বিতীয়বার ভাবার জন্য তিনি সময় গ্রহণ করেননি সুতরাং নুআল ইসলামের অনুসারীদেরকে নিয়ে সমাজের নেতৃত্ব স্থানে ব্যক্তিরা আল মালা তারা যে অভিযোগটি উপস্থাপন করেছিল মূলত সেটা তাদের জন্য একটি প্রশংসনীয় গুণ ছিল এবং আমরা বর্তমান সময়ও দেখতে পাই তারা ইসলামকে অপছন্দ করে কুফ্ফাররা তারা মুসলিমদের উপর বিভিন্ন ধরনের দোষ আরোপ করার চেষ্টা করে এবং ইসলামকে খাটো করার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে বিষয়গুলো কুফ্ফাররা অপছন্দ করছে মূলত সেগুলো মুসলিমদের জন্য গর্ব করার বিষয় দ্বিতীয় প্রকারের যে অভিযোগ নুহ সম্প্রদায় উপস্থাপন করেছিল সেটা ছিল নূ আল ইসালাম এবং তার অনুসারীদেরকে তারা নেতৃত্বের লোভী সম্পদের আকাঙ্ক্ষী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 এদেরকে যদি নুআলাম তাড়িয়ে দেন তাহলে তারা নূলামের আহ্বানে হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহামতাল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন তোমাদের চোখে হতে পারে এই সমস্ত ব্যক্তিরা দরিদ্র অসহায় সমাজের নিত্য ব্যক্তি কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ চোখে এরা হচ্ছে মুমিন যাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন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 সেটাই তো আবহাওয়া এবং আশ্চর্য হওয়ার বিষয় মানুষদের কাছে একজন মানুষকে নবী পাঠানো হবে মানুষদেরকে সঠিক দেখানোর জন্য আপনি যদি একজন হে আমার কম আমি যদি আমার প্রভুর পক্ষ থেকে লক্ষ্য করে দেখুন নুআ যে জবাবটি যখন তারা বলছিল একজন মানুষ কিভাবে নবী হতে পারে নুআ আলাম যে জবাবটি দিচ্ছেন কোরআনে সেটা সংরক্ষিত রয়েছে নুআস্লাম বলছেন কৌমি অম ইং কু তলবীনতিহমত মি নইন্ম অনুজি মুকুমুহ তুমি হে আমার কৌ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 একথা দ্বারা নুয়াল্লাম বুঝিয়ে দিলেন নবুয়াত এবং কখনো চেয়ে পাওয়া যায় না এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আলোচনা হতে ইচ্ছাধীন তিনি মানুষদের জন্য কোন ফেরেস্তা মালাইকা নয় বরং তার মনোনীত পছন্দনীয় কোন মানুষকেই সেই মানুষদের নিকট নবী হিসেবে পাঠিয়ে থাকেন নুয়াল্লাম তাদেরকে বললেন আমি কোনো ফেরিস্তা নই কারণ আমরা দেখতে পাই যখনই কোন আম্বিয়া আসে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 এবং তারা বলতে লাগল নিয়ে এসো তোমার সেই আজাব তারা বলল হে নোহ আপনি আমাদের সাথে তর্ক করছেন এবং অনেক বেশি কলহ করছেন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 তাকে হত্যার হুমকি প্রদান করল তারা বলল তুমি যদি বিরত না হও তবে তুমি নিশ্চিত পাথরের আঘাতে নিহত হবে নুআলাম এই ধরনের একটি কঠিন পরিস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে যখন তিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন দেখতে পেলেন যে তারা তাকে জীবন নাশীর হুমকি দিচ্ছে হত্যার হুমকি দিচ্ছে এবং কোনো ধরনের কথা তারা শুনতে চায় না এরকম চূড়ান্ত একটি পরিস্থিতিতে নুআস্লাম सम्प्रदाय लोकर बिुदे दुआ करते शुरू कर लें नू आलाम्लाभ हमार संप्रदाय अमान्य कर लोक दे के एम लोक के जार धन सम्पत्ति सन्तान सन्त केवल तर क्षति बृद्धि चले अर्थात नूआलाम्स कम আমাকে বাদ দিয়ে সম্পদশালী ব্যক্তিদের অনুসরণ করছে করছে এবং আমার না. শক্তিশালী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 নেতৃত্ব সম্পদ কোন কিছু আমি তোমাদের নিকট কামনা করি না আমার বিনিময় হচ্ছে আল্লাহর দায়িত্বে আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আমিগত্য অবলম্বন করি যেন আমি আনুগত্য অবলম্বন করি ফলাফল কি হল ফাকু এর পরও তারা মিথ্যা প্রতিপন্ন করল আলোচনা বলেন আর নুহের প্রতি অভিপ্রেরণ করা হল যারা ইতিমধ্যে ইমান এনেছে তারা ছাড়া আপনার কওমের অন্য কেউ ইমান আনবে না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 ফয়সলা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করুন বলছেন আর নৌ আমাকে আহ্বান করেছিলেন আর আমি কত উত্তম সারাদানকারী নূ আল্লাহাম আল্লাহ কাছে দোয়া করলেন সাড়ে বছর ৯৫০ বছর সবর করার পর তিনি তার সম্প্রদায়ের বিরুদ্ধে অবশেষে দোয়া করছেন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 আল্লাহ সুত দুয়া কবুল করে নিলেন এবং নুহআলামকে বললেন নৌকা তৈরি আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমার কাছে কোন আবেদন করবেন না অবশ্যই তারা তারপর নির্দেশ মোতাবেক নৌকা তৈরি করা শুরু করে দিলেন চূড়ান্ত একটি সময়ে নূ আলাই যখন নৌকা তৈরি করছিলেন নিঃসন্দেহে এটাও ছিল তার জন্য একটি কঠিন সময় যখনই কোন একজন কাফের ব্যক্তি নুআ আলাইস্লামের পাশ দিয়ে অতিক্রম করত তারা নুআ আলাইসাল্লামকে নিয়ে তামাশা বিদ্রুপ কটাক্ষ করত উপহাস করত হাসাহাসি করত তারা বলত নোহ তুমি এখানে নৌকা নির্মাণ করছ অথচ আকাশেও কোন মেঘ নেই জমিনেও কোন পানি নেই এখানে কোন সাগর নেই নুহ কেন নির্মাণ করছেন নৌকা এমনকি নুহ আলাই একটি পাহাড়ের উপর আল্লাহ নির্দেশ মোতাবেক তার নৌকাকে নির্মাণ করছিলেন সেখানে নৌকা কিভাবে চলতে পারে নদী সমুদ্র কিছুই ছিল না এবং এই কারণে নৌহা আলাহিসাল্লামের নৌকা নির্মাণ দেখে তারা বিদ্রুপ উপহাস এবং কটাক্ষ করতে লাগল নৌ আলাই তাদেরকে যে জবাব দিয়েছিলেন সেটা কুরআ উল্লেখ রয়েছে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 আমরাও ঠিক সেভাবেই তোমাদের উপহাস করছি অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কারস্থায়ী আজাব কারতরণ করে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 নুহ্লাম তার ইমানকে আর দৃঢ় করেছিলেন তার বিশ্বাস ছিল আল্লাহ কাজের আল্লাহ এই কাজের পুরস্কার দেওয়ার মালিক তিনি দুনিয়াবি মানুষের সংখ্যা দেখে উৎফুল্ল হননি দুনিয়াবি পুরস্কারের আশায় তিনি বসে থাকেননি আল্লাহ আল্লাহমত আলাই হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ সুহামতালাই হচ্ছেন একমাত্র মালিক যিনি পুরস্কার দিবেন একজন ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ মহম্মতাল্লাহ নির্দেশ মতো তার দায়িত্বকে পালন করে দেওয়ার সফলতা আল্লাহ প্রদান করবেন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 ঠিক সেটাই করেছেন আলাহুবতলা দায়িত্ব প্রদান করেছেন আলোসুফত নির্দেশ দিয়েছেন তুমি তোমার দায়িত্ব পালন করো আমি আমার দায়িত্ব পালন করব। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন নৌকা তৈরি করতে নু আলাই নৌকা তৈরি করেছেন এবং এরপর আমরা দেখতে পাচ্ছি আলসু মত নিজে তাদেরকে রক্ষা করেছেন এই বিশাল ভয়ঙ্কর ঢেউ মাঝে নৌকাটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ সুফানু মহামতাল যদি শেষ পর্যন্ত রক্ষা করে থাকেন তাহলে প্রশ্ন ডাকতে পারে কেন তিনি নু আলাহ সাল্লামকে নৌকা বানানোর নির্দেশ দিয়েছিলেন এর কারণ হচ্ছে আলোচনা এটাই চান আমরা যেন আমাদের সামর্থ্য সর্বোচ্চ করি আমাদের উপরে অর্পিত দায়িত্বটুকুও যেন আমরা সঠিক সঠিকভাবে পালন করি আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা নু আলাহিসাল্লাম যখন নৌকায় আরোহণ করলেন তখন নুম আল্লাহ সাল্লাম তার ছেলেকে আহ্বান করে বললেন আমাদের সাথে নৌকায় চলে আস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 কিছু বিষয়ে জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন বললেন হে আমার পর হে আমার রব আমার পুত্র সে আমারই পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত এবং আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর আপনি হচ্ছেন সর্বাপেক্ষা বিজ্ঞ ফারী এখানে নু আলাহ সাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আলহসুবহমার কাছে জানতে চাইছেন এই বিষয়ে যে আলহ সুবাহ ওয়াদা করেছিলেন তার পরিবারের সদস্যদেরকে তিনি রক্ষা করবেন কিন্তু তার পুত্র তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কেন সে আল্লাহ রাজাব থেকে রক্ষা পেল না নৌ আলাই্লাম এখানে আল্লাহ সুহাম্মার হিকমা এটা তিনি বুঝতে পারেননি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 যা বুঝে থাকে সেটা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের নিকটবর্তী স্বজন আমাদের ভাই বোনা হচ্ছে আমাদের পরিবারের সদস্য নু আলাহাম সেভাবেই মনে করেছিলেন যে এ কারণে তার নিজের সন্তান ও বুঝি তার পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ এখানে নু আল্লাহামকে একটি শিক্ষা দিতে চাইলেন একটি শিক্ষা প্রদান করতে চাইলেন সেটা হচ্ছে আল্লাহাল নু আলাহামকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবারের সংজ্ঞাকে বুঝালেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন হে নুহ নিশ্চয়ই সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়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 আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব নু আলাহামের ঘটনা আমরা জানলাম এই ঘটনার মূল লেসন বা শিক্ষা কি নুহের ঘটনা কুরআ আলু তালা অনেকগুলো সুরাতে বর্ণনা করেছেন কিন্তু একটি স্থানে সবচেয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে নুহ আলাহাম সম্পর্কে সুরাহুদে সেখানে পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু করে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আলাহ সুবাহ ধারাবাহিকভাবে নৌ আল্লাহামের সম্প্রদায়ের ঘটনাকে উল্লেখ করেছেন উনপঞ্চাশ নম্বর আয়াতে গিয়ে আলাহ সুহুল্লাহামকে উদ্দেশ্য করে বলছেন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 কিন্তু এর উদ্দেশ্য কি আলাস মোহামতাল কেন এই কাহিনীকে জানিয়ে দিচ্ছেন নূ ঘটনার মোরাল কি আপনি ধৈর্য ধারণ করুন যারা তাঁকে অবলম্বন করে চলে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই সালামের কাহিনীকে উপস্থাপন করার পর বলছেন এটাই ছিল নুহের কাহিনী যা ছিল গায়েবের খবর যেটা রাসুল এবং তার সঙ্গীদের জানা ছিল না এবং এখানে জোর দিয়ে কথা হচ্ছে ধারণ করুন ইন্নাল আকিব মুতাকিন নিঃসন্দেহে যারা তাকে অবলম্বন করে তাদের চূড়ান্ত পরিণাম ভালো এতে কোন সন্দেহ নেই পর্যন্ত বর্ণনা করে আলোল্লা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 যাদের মনে আল্লাহ ভয় থাকবে তাকুয়া থাকবে আল্লাহর পথে যারা সবরের সাথে সাথে অবস্থান করবে তারাই হচ্ছে ফলাফলে বিজয়ী যেভাবে সালামের সম্প্রদায়ের গুটি কয়েক লোক যারা এনেছিল তাদের ক্যালাস মহাতালা বিজয় দান করেছেন এটাই হচ্ছে শিক্ষা নূহ আলাই সাল্লামের কাহিনীর মূল শিক্ষা সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে চূড়ান্ত ফলাফলে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 সুবাহ রব্বিক রবিলতি আয়াফুন ও সালাম আলাল মুরসলিন আলহামদুলিল্লাহ রবীল আলমিন